আমরা বলা লাগে না এটা একবারে দুনিয়ার যত মিথ্যা কথা আছে সবচেয়ে বড় মিথ্যা কথা এবং বড় সেরকি কথা আল্লাহ সবানা আল্লাহর জমিন পরিচালনা করেন আল্লাহ নিজে কোরআনে বারবার বলছে আম। আল্লাহ ফাঁকে এই পৃথিবীর সকল বিষয় আল্লাহ নিজে পরিচালনা করেন আর ফেরত কিছু বিষয় আল্লাহ সুবাহ আল্লাহর দায়িত্বের ব্যাপারে কোনো কোনো জায়গায় আল্লাহ দায়িত্ব দিচ্ছেন যেমন কিন্তু আল্লাহর জমিনে কোনো মানুষকে দায়িত্ব দিচ্ছেন এই কথা কোনো আয়াতেও আসা নাই কোনো হাদিস সহিদেও আসা নাই কোনো জাল হাদিসেও আসা নাই সবচেয়ে বানোয়া কথা যে আল্লাহ মানুষকে পৃথিবী পরিচালনার জন্য দায়িত্ব দিছেন এবং এই পৃথিবী পরিচালনার জন্য কুতুব আওত আবদাল এইভাবে ভাই যে পৃথিবীতে এতজন আবদাল থাকে এতজন আওতার থাকে এতজন আউলিয়া থাকে এতজন কুতুব থাকে এতজন গাউস থাকে এগুলো সম্পূর্ণ বানোয়াট কথাবার্তা এগুলো কোনো জালহা দিসেও আসে না এগুলো এমন বানোয়াট যে এগুলো জালহা দিসেও আসে না এগুলো সম্পূর্ণ বানানো উদ্ভট কথাবার্তা আর এটা বিশ্বাস করা সেখ কারণ কুতুবেরা কেন পৃথিবী পরিচালনা করবে আল্লাহ হিসান নিজেই পৃথিবী পরিচালনা করেন কোন মানুষ তিনি যত বড় নবিরাসুল হন অলিয়া উলিয়া হন বুজুর্গ হন তিনি পৃথিবী পরিচালনার কোনো দায়িত্ব পান না